من الشيطان الرزيز <تصفيق> بسم الله الرحمن الرحيم <تصفيق> لقد كان لكم في رسول الله مسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم ولا تبعنا ليس শুরু হয়ে গেছে দুই তিন দিন চলে গেছে এই টান শুরু হলে আমাদের নিশ্চয় যেটা দায়িত্ব হল একটা গোয়া এই গোয়াটাকে বিশেষ করে নানাজের পরে যখন দোয়া দেওয়া হয় এই এই আয়াতেন রমজান মাস আকাশ দুই মাস আগে থেকেই তিনি এই গড়টা শুরু করলেন এই গড় অফল এই জি এবং ধান মাসে আমাদেরকে বরফ দান কর এবং আমাকে রমজান মাসে পৌঁছায় যাও আর্থাৎ খাওয়লে যে রমজান আসছে এই রমজান যেন আমি পাই রমজানের বছর থেকে বঞ্চিত না সেই হইফিক আমাদের গান করো এমন না হয় সারা বছর বেঁচে থাকলাম রমজানের কয়েকদিন আগে চলে গেলাম তো জিন্দিগিটা একটা রমজান চাইলাম এইরকম না সারা বছর তখন তুমি মেহরবানি করে বাঁচাই রাখছো আমাকে রমজান আমরা পড়ি আল্লাহ আমীন না না তি ওয়াজাবা তি ওয়াজাবা ওয়াসহাবান সুবহানাল্লাহ ওয়াবাল্লিগনা আমীন না কমা ক সুবহানাল্লাহ আল্লাহুম্মা বারিক صلى الله عليه وسلم وبلغنا سلام الله اللهم بارك لنا في رضا با وبلغنا رمضان صلى الله الحمد لله মুভত না হইলে আমার বেতা মাত্রা গুরু এখান থেকে মুহূর্ত করে দেবেন বাসায় যত লোক আছে সকলকে এই দোয়ার পুষিয়ে দেবেন সেই আমল নান পাওয়া যায় কোনো প্রমাণ নেই পাওয়া যায় সেগুলো একদম ভিত্তিহীন ভিত্তিহীন জিনিস অথচ এইগুলো প্রায় এখন ঘরে এর মধ্যে এক এক আমলের এত ফজিল লেখা যার কোন অস্তিত্ব নেই রেফারেন্স দেয় নেই আমল করলে তিনজন বলতে হবে বুঝার শরীর আছে না কোনো রেফারেন্স নেই আর পাবলিকা জানে না আনারি লোকেরা লিখছে যাদের সাথে কোরআন হাজিদের কোনো জ্ঞান দিল না নিজের বুঝবো একে আমল আবিষ্কার করছে আর বলছে এই সমস্ত করে কোন ফায়দা নেই যেহেতু আপনার অত সেটাকে প্রমাণিত এই জন্য আমি একটাই বলতেছি ব্যাপারে হোক দুনিয়ার ব্যাপারে হোক উপকারী লন্ডে ফলো করেন তিনি কি করছেন এই কি এই ছোটকাল থেকে হয়ে পায় কোচার হয়ে গেছে কোন কিতাবে চাইতে চাইবেন না আদি পড়াই আদিব পড়ছি রঞ্জনের কয়লা বৃহস্পতিবার এই বন্ধ বললে এখন বানওয় আমল নিয়ে আছে বানাওয়া যার কোন ভিত্তি নেই আবার কিছু লোক আছে সেই রাস্তারে কিছু হিফাজত করা দিনে রোজা রাখা এটা উল্লা তালা পনেরো দিন পরে যে রমজান তার জিন্দা অনেক সারা বছর আর রোজাও রাখেনা রাত্রে করে নামানো এবং সেই ব্যাপারে বিশ্বাস করে যে অন্তত পুরা এক রাত একটা তৃষ্ঠা এই ব্যাপারে হাবিস নিয়ে একটা দুটো হাদিসটা দশটা এর উপরে আমাদের আকার হাদিস অস্বীকার করে দিচ্ছে আছে হাতিকে নেই বলা এটা ভুল আর একটা জিনিস হাতিতে করতে হলে আগে যাত্রায় করতে হবে আসে কে অনেকে টুকুরবার शुक्रबारे रोजा रखे देखे ठीक है रोजा रेखे बृहस्पतिवार रोजा रेखे बोलो ना आगामीकाल शनिवार तुम्हारे रोजा रखार प्रोग्राम आ রোজা গেল শুক্রবার রোজার আছে আল্লাহ আমাকে তুমি রাখেই চলে যা অর্থবা শনিবার মিলাই নিছ তবে যখন করো নাই করার প্রোগ্রামও रोजाही जाओ गपूर्ण दिन एक दिन रोजागे मिला बुझा गल निजे बोझ मत আমল করার জন্য সুযোগ আমল করতে হলে কলারায় এই বক্তি মৌমিনীর এর মধ্যে যেগুলো না করা চাই এবং যেগুলো হাজির আছে সেগুলো বাদ দেওয়া না চাই বাদ না দেওয়া চাই অনেকে বলে আরো শুনি আসছেন আরো তেস্ত্রী শুনছেন এটা কোনো দলিল না আরো দেশিকান্ত শুনি আসছেন এটা কোন দলিল না দলিল তো পড়া না দেখুন না বলে নাই বক্কা শরীর দেখে দেখা আগোল করো দেখে দেখা গোল করেন তো হয়ে তার অপরাধ এখানে আপনাকে ঐ লোক করতে বলা হয়নি कुरानीन जा प्रत्येक बार पारे एक बच्चों नकल नाम मुझा गतल शुरू যে কোনো সময় পারাজ কো করতে হয় তিন নম্বর बाज पड़े आदर देखे हरक भाई ना कष्ट ना हम थे तस् ना प्रसन्न कर विशेष चले ब আর ঘুমাতে হলো উত্তম ঘুমাতে যদি নূতন বলা হতো তা আপনার বছরে বায় কাগজ বিক্রি হচ্ছে প্রত্যেকটা ক্রিকেট এটা এখন মানে হৃদয় গ্রাহী মানে বুদ্ধি জ্ঞান সমর্থন করা যায় দেখেন নিজে বলতেছে নতুন চাপক আর এখানে বলতেছে তোমার যা আছে এর মধ্যে যেটা উত্তম লোক করতেছে তাহলে মানুষের পশ্চিম হয়েছে আছে খসবু থাকলে খসবু মেখে আছে এমনকি আমরা রতুল গরিবের সাংস্কৃতিক তোমার যদি না থাকে তুমি ভালো করে গোল করোব হয়ে গেল আল্লাহ বসুন তিন নম্বর হয়ে গেল চার নম্বর দুই ফুটবার মাঝে সতীব যখন বসবেন তখন মুখে বলা যায় অন্তরে অন্তরে সবচেয়ে দামি যে গোয়া তারপরে এই খায় এইরকম গোয়া করতে হবে আমাকে হেজারতের উপরে ইমানের উপরে কাজ নাও আমাকে ইমান এই ধরণের আমাকে তোমার ঘরোল্লা করে হ্যাঁ বিল্ডিং দিয়ে দাও চিনের ঘরে গরম লাগে টাইম তো টাইম বড়দিনও কখন ধরবেন এই জন্য বলবেন চারটা গেল চারটা হয়ে গেল আর আসামের পরে আকিবা বিচারটা জৌতির করতে বলা হয়েছে এই দুরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি নাবী ইন্নী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আমিন আর কয় নম্বর আমল এটাটা কথা খেয়ারে রাখেন যে আপনি বারবার দুরুদ পড়তে বলা হলো হাদিসের মধ্যে আছে তোমরা গোমাল দিনে আমার উপরে দুরুদ করে चलते फिर दूर बसि खुब भलो दूर पड़ले তো খোঁজিল আশি বছরের গোলার এক টানা ইবাদ मजबूल कारो लिट जा भावे गोआ मजबूल যদি আপনি ভালো ভালো দোয়া না জানেন সংগ্রহ করবেন ওখানে আরবিতেও লেখা আছে বাংলাতেও লেখা আছে এটাও জানি না আল্লাহ সেগুলো আহামদুলিল্লাহ হ্যাঁ আমাদের বুঝতে পারলে ভাই আমরা চালু করে নিতে পারবো গত দুমাস আমার যদি টিকিট হয়েছিল তাহলে কয়েক আগে আগেটা হাজির হয়ে গেছিলাম টপি হয়েছিল কিছু লোক বলতে বাকিদের এখন আমরা গোয়া করে আমরা সকল খেয়াল ছিল তাদের ব্যস্ততার কারণে আগে খেয়াল ছিল তো বলতে বলতে শুনতে শুনতে ইসান্না কি হবে আমলে যাবে এইটা আমরা খুব খেয়াল যে তোরা পড়া কলা টুক চাকরি পড়া আরবাস ভরবু দুই কোথার মাঝে মনে মনে দোয়া হাতরে মনে দূর মেলাধুবার আগে আল্লাহ মজবুত আল্লাহতালা আমাদের সকলকে আমরা দিনের এবং দুনিয়ার প্রত্যেক টাকা জানতে বড় হল দিনের এবং দুনিয়া প্রত্যেক টাকা দেখেন কত লেখা বেখি হইতেছে প্রত্যেক মাসে প্রত্যেক মাসে কত লেখা বেখি করানো হ্যাঁ সরকারের চেষ্টা করছে गाड़ी पाठाई बड़ी तो बलासे क्योंकि प्रथम किन बमे जाए এরা পড়ছে ইংরেজের সব করছে তারা এটা জরুরি ছিল জরুরি তো পড়ে যাই আর বাকিটা ইহুতির বিশ্বাসের সব পড়ে আছে এর উপরে বড় বড় ফর নিয়ে আছে ডক্টরেট করে আছে আবার কত ঘুর্ত মনে হচ্ছে এত বড় জিনিস চারটের পক্ষে আল্লাহ কয়েক বছর আবর্জনা যে দাম আছে দাম থেকে আবর্জনা যার থেকে আল্লাহ ইংরেজের সিলেবাস মানে আবর্জনা আবর্জনা মাথায় দুটে এক একজন তারা কোনোদিনও দুনিয়ায় শান্তি কাজ করতে পারবেন শান্তি কাজ করতে হলে আল্লাহ কি বলেছেন আল্লাহ রসুল কি বলেছেন এটা দেখতে হবে প্রত্যেকটা হাতির কিতাবে কিতাবার অধ্যায় এই হবে আমি আপনাদেরকে মাত্র দুধে বলার জন্য তিনি দ্রব্য মূল্য কিভাবে তিনি উপর থেকে আসির বললেন বাজারে চালু করলেন যে মাল তুমি এখনো নাই এখনো তুমি নিজে নাও নাই তোমার জন্য তুমি হাতে পাও নাই বুঝে নাও নাই এটা বিক্রি করা তোমার জন্য আঙুল নেই আপনি নিজের নাট করতে আপনার কাছে কাগজপত্র এসে গেছে যে এত তারিখে আপনার মাল পানির জাহাজে করে দিচ্ছে আপনি কি করতেছেন এই কাগজটা আড়াইশো হাজার বেড়েছে এই কাগজটা এই ডকুমেন্টারা আড়াইশো হাজার বেড়েছে বিশ টাকার মাল এইবার এটা তোমার এই করতে করতে মার কাছে দেখা যাচ্ছে খাবার পথে এর আগে কয়েকজনের কাছে ব্যস্ত হয় না অত আপনি আপনিছেন আপনি সে জায়গা থেকে খেলাফ করবেন দেখা গেলে জনগণ অনেক ঠিক রেখে দেখা দিচ্ছে কিন্তু এই পর্যন্ত করতে করতে অনেক অনেকগুলো ব্যাপার দেওয়া হলো তাতে দেখা গেল যে মালটা এই মাঝখানে কতগুলো হাত ধুক কাগজে হয়তো পক্ষে আপনার কাছে একশো টাকা গল তারা দিয়েছে এই একই কাপড় একজন গার্মেন্টস চলা তার গার্মেন্টসের এই কাপড় কাপড় তৈরি করার জন্য এই মালটা বিদেশ থেকে আসছে যেহেতু কাগজ বিক্রি হয় নাই তো তার এই মালটা করছে ত্রিশ টাকা আপনি যদি একশো টাকায় কিনতেছেন ডাবেন তলা এই মালটা থেকে একই কাপড় আপনি একশো টাকা কেন ওই যে কাগজ বিক্রি হইতে এই কাগজ বিক্রি করুন এটা এই হালাত যদি এটা বন্ধ করতো যে আসতেছে সেই তার বিরাট হোলসেল সেখানে সারা দেশের লোককে সাপ্লাই করিয়েছে এটা করত এই মালটা আমরা শুধু সে মাসে সে মানে গল্প জিনিস চালু হয়ে গেছে দাম একটা নেট কাগজ বিক্রি ডকুমেন্ট বিক্রি হচ্ছে যারা মাল এনে বাজারের মুখে বিক্রি করতো বাজার মধ্যে অনেক ভিড় ভাটটা বাজারের মধ্যে ঢুকায় বাজার যেখানে শুরু হয়েছে ওখানে বিক্রি হয়েছে একটা সেবা করল কি করলো ওই গ্রামের লোককে কষ্ট করে বাজার পর্যন্ত আসতে হলো না ওই দোকান থেকে মালটা পেয়ে গেল সে দুই পয়সা লাভ থাকবে তাতে তো সবাই না তিন মাইল হাজার আসবে না চায়ের বেঁচে গেল ওই চায়ের মানে রোজগার করতে পারলো সেটা অবদান রাখ অবদান রাখার কারণে দুই লাভ থাকবে বাজারতে সে বাড়ির বাড়িতে বলতে ওই গ্রামের লোক তাকে এদের কিন্তু কিছু লোক ছিল তারা ওইখান থেকে কিনে আমার বিক্রি করছে কিছু লাভ করে আর একজনের যাতে রয়েছে তো বোখারে শুরু করে দুই তিন দিন আগে হাতিজটা বয়ে লাগলো মাত্র দুই তিন দিন হচ্ছে হুকুমতার পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে লোক করলেন দ্বারা এই নিচ্ছে ওইখান থেকে কিনবে সে কেনা নিচ্ছেন না কিন্তু ওইখানে বিক্রি করা দিচ্ছেন আর এক সালে নেই বিক্রি করব ওইখানে রয়েছে না কিনে ওইখানে বেশি তাহলে তুমি সমাজের জন্য কি ভূমিকা রাখবে কি ক্ষেত্রে দাম জান তুমি তো একজন লক্ষ্য ভোগী আর কোন ভূমিকা পালন এটা হাত বাড়াইলা জিনিসের দামটা বাড়াই আর কোনো লাভ হয়নি ওইখানে কিনে আবার যখন ওইখানে কোনো লাভ খাবে আরেকজন ওইখানে কিনে আবার আরেকজনের কাছে হ্যাঁ লাভ খাবে এই করতে করতে ওই এক জায়গার মধ্যে কি হয়ে গেল कारणुले मुखिर सेना तो गाजी पक्ष थे डांडा क्यों मध्य सप्तल करी सलामस्था कर বাজারের মুখে এটা মেইন কথা নয় মে যত না সেখান থেকে একজনে এক একজনে বিভিন্ন জেলায় নিয়ে যাবে জেলাতে না হয় একজনে গেরামে নিয়ে যাবে সর্বোচ্চ দুই তিনটা হাত বাড়তে পারে এখন কয় হাত বাড়তেছে এখন তো প্রত্যেকটা মালের মধ্যে যথেষ্ট পরিমাণ মধ্য সত্ত ভোগী ঢুকে ঢুকে এরা লাভ থেকে আর এদের লোভের কোনো কেনার লোভের কোনো সেমান পূরণ করছে যে এই প্রত্যেক দাম পাবে এই হাত বাঁচেছে দাম পাবে আরেকদিকে অসাধু ব্যবসায়ী আছে যারা উৎপাদন করে এরাও কিন্তু করে এরা কিছুদিন মাল নত করে অত তার থেকে তারা নেয় তার থাকতেছে না তারা কি মজবুত করছে এই মধ্য হচ্ছে মজুত করতেছে মার্কেটে থাকতে পেলা ক্রাইসিস হয়ে গেল দাম বেড়ে গেল এখন তারা থাকতেছে কিন্তু ওই বাড়তি দাবে। আগের যে রেট ছিল ওই রেটে দাম বাচ্চারা দাম বাড়ায় বেশি দামে এখন প্রতি ছয় মান দু এটা করে প্রতি ছয় মান বা তিন মাস পর ঘরে এই কার্য করে তো দাম বাড়বে না হ্যাঁ উৎপাদনকারী করতে পারে क्यों को टाइप करते কোন সিদ্ধুল কোন গভর্নমেন্ট যদি চায় দাম কি তাকে আল্লাহর বিধানে ফিরে আসতে হবে আছে এই লিচেজ গুলো বন্ধ করতে হবে কোন কোন জায়গাতে দাম বাড়ে তু যাবে এইগুলো তারা জীবনেও জানে না জীবনের ধরে নাই সেটা কিভাবে বন্ধ করবে আর আমি তো আশ্চর্য হয়ে যাই যে একমাস তার বেশি অভিজ্ঞতা হচ্ছে এখনো যে দোকানে সেই দোকানে ব্যবসা অথচ দ্বিতীয় দিন তাদের সাবধান হওয়া দরকার ছিল দিন তাদের সাবধান হওয়া ছিল যখন ঘর সফর শুরু হয়ে গেছে তা আমি অথচ ধারণা করি কিন্তু একমাস পরে তারা সাবধান হতো না কেন এখনো সরকারের ম্যাজিস্ট্রেট যে দোকানে দেখেছে নামি গালের দোকান সেখানে ভেজাল সেখানে পশা সেখানে মাথায় ধরতে দেবে এক মাসে যদি সাবধান যা করতে পারতে এখন ছেলে চাপ দিত এখনো ভেজাল ধরা করতে পার আমি এটা চিন্তা করি চিন্তা করে আমার বুঝে আসছে যে রাজ্যের দিবে ভালো এই ভালোটা তো নেই কোন ফের জিনিস বিসের মধ্যে সাল মেটাই কথাটিভি সেই সাল নাকি ভেসা হয়ে গেছে আর এই বিষাক্ত এটা খাওয়াই দিতে এই অবস্থা যে এক যদি কেউ ফেরত খাওয়া দিত এর কোন ব্যবস্থা নেই সুখার ভেজাল হয়ে গেছে কেন মানুষ ভেজাল হয়ে গেছে যেহেতু মানুষ সব মানুষ যদি সহি না যায় তো সহি মারের কোন করা যায় না তারা এই চাই পয়সা লাভ করার জন্য যত মারাত্মক এই রসায়নের জিনিস খেয়ে খেয়ে তারা সব হাতে রুগী এলার্জি রুগী নানান রুগী হয়ে গেছে যার কোন চিকিৎসা করে চিকিৎসা এই জায়গাতে মানুষকে সবচেয়ে বলা হয় अतचा मानव सबसे बोका बोका नेजाल खाई बुजल खे जब नामी सबसे भेजा खुलते बुजल ना कि चाहे तरह कोई ना एक मास पर सबा रास्ता नहीं मानस ठीक मानसिटी सही मानस तैयारी नकल मानस तैयारी सही मानसि को भारती से तालीम के व्यापक करतेमामराज कुछ भूमिका नहीं है জনগণ যদি ওলামাতে কাছে আসেন ঠিক আছে এখন কিন্তু শিখার জন্য ওলামাদের কাছে আছি এই নিয়ে যদি জনগণ ওলামাদের কাছে ভেড়ে আছে তাহলে সঠিক ফাই প্রত্যেক গ্রামে একটা আদর্শ বস্তর এই ডাক্তার সাপ দিকে আছে তত্ত্ব বিশেষজ্ঞ যারা জিনিস করে হ্যাঁ কি কি জিনিস দেখা যায় কি দেখা না যায় দেখা না যায় করছে সে তো আমার সাবজেক্টে ছিল না বিশেষজ্ঞ যখন তাহলে এই ধরনের যাতে সব সময় জানতে হবে এই নয় এই জন্য প্রত্যেক গ্রামে একটা মাদেশ হবে সবাই তো মাদেশা করতে হবে। এবং জনসাধারণ যারা ইংরেজি পর্ষে মাদ্রাসা করার সুযোগ পায় না তাদের ওলাভাবে আসতে হবে আল্লাহ মাদ্রাসায় পড়েন দিন চিন্তা করা খরচ করেন যেভাবে পারো দিনটা শেষ আপনি ঘি সব গরু তো বাড়ি করে উত্তর দি পাওয়া যায় গরুত গরুত্বর দিয়ে আপনাকে হ্যাঁ সে পোড়া বাড়িটা কোনটা ঘি জানতো তাহলে লাভ করলাম আমি তোর উমটা খারাপ হয়ে গেলাম তো সেটা করতো না মানুষ না ফলে তার না আমার উন্মত না এগুলো তো আজকে সেটা শুনাইলাম রসুনের তরিকা শোনাইছি দুনিয়ার ব্যাপারের তরিকা শোনাইছি কিন্তু কোন যে কাগজ বিক্রি করা যাবে না বদ্যসত্ত ভি সেটা কমাইতে হবে যেটা না হলে না অত থাকতে হবে মানে কম দেওয়া ভেজাল দেওয়া এগুলো যে করবে সে রসুনের উন্মুখ থেকে কারণ হয়ে এটা ভাবি যদি আমরা আমল করি সহি প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক খরচ নামাজের পরে পাশে তিনটা আমল করতে হবে তিনবার এসে একবার আয়াতুল কুর্ছি আটটা সিহে ফাঁলেনিবার শুভারম্না হ্যাঁ আলহামদুলিল্লাহ চৌত্রিশবার এই তিনটা জিনিস পাঁচ করতে হবে আর হজরের মাধ্যমে اللهم عزرني من الناس اللهم عزرني من الناس حضر عذر قراءة حصررت عيات وراجتين من عوض بالله سميل عميم من السيطان الرسول السلسل عيات كمه اكبر اللهم عزرني من الناس عذر قراءة حصرر عيات اي كدر جزء بطاق باباك ওইখানে হবে ময়টা করে আর বাকি দিন হচ্ছে এইটা তো আমরা চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সফলকে সৌসিকার